বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আহমতুল দূরের এবং কাছে দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আহকামুল কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের মাধ্যমে জীবন গড়াই প্রয়াস নিয়ে যারা আমাদের সাথে শরিক হয়েছেন তাদের সবাইকে আল্লাহ রব্লা আলমিন যেন কবুল করেন আল্লাহ যেন এই কোরআনের মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করে দেন আমাদের মরণকে সহজ করে দেন আর কাল কেয়ামতের ময়দানে কোরআনুল কে যেন আমাদের সবার জন্য সাফিল সুপারিশকারী বানিয়ে দেন আমিন আলামিন আমার ভাইরা বোনেরা সুর আর নিসা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে আমরা এখন সুরাত সেভেন থেকে আমাদের আলোচনা শুরু করবশা আল্লাহ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا وَالَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ বিল আখির ও কানুল হু করি নং করিম ল মনু বিল্লহিউ মিল আখির ও অংফ কুমি রহম যারা কৃপণতা করে আর মানুষদেরকে কৃপণ হওয়ার জন্য বলে আর আল্লাহ তাদেরকে যেই নিয়ামত দিয়েছেন তা গোপন করে নিশ্চয়ই আমি এইসব কাফেরদের জন্য খুবই অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছি আর যারা মানুষকে দেখানোর জন্য তাদের সম্পদকে ব্যয় করে আল্লাহর উপরে ইমান আনে না আখের হাতের উপরেও যারা ইমান আনে না শয়তান তাদের সঙ্গী হয়ে যায় আর শয়তান যদি কারো সঙ্গী হয়ে যায় সঙ্গী হিসেবে শয়তান কতই না খারাপ তখন তাদের অবস্থা তাদের কী অসুবিধা হতো যদি তারা আল্লাহর উপরে ইমান আনত আখেরাতের উপরে ইমান আনত আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে খরচ করতো আর নিশ্চয়ই আল্লাহ রাবুল্লাহ আলমিন সব কিছু জানেন আমার ভাইরা আমার বোনেরা দর্শক মন্ডলী মাল আপনাকে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন যা দিয়েছেন এই মালের মালিক আপনি না মানুষের মাল মানুষের না মাল দেওয়ার মালিক হলেন আল্লাহ কাজে আপনি মালকে নিয়ে কোনো সময় কৃপণতা করবেন না মালকে নিয়ে কোনো সময় আপনি বখালতি করবেন না আপনি বখিল হবেন না আমরা বখালতি করে আমরা বখিল হয়ে গিয়ে আমরা যেন কোনো অবস্থাতে আল্লাহ সুয়া তাঁয়ালা শত্রুতে পরিণত না হই আপনার লাভ হবে কি এই মাল তো রেখেই আপনি কবরে চলে যাবে। এই মাল তো আপনার কোনো কাজে আসবে না ওই যে পুরাতন মিশরে পিরামিডের কথা আপনারা শুনেছেন পিরামিডগুলো মূলত কবর তারা কি করেছে তাদের সোনা দানা টাকা পয়সা যা ছিল কবর বানায়ে দিক থেকে ওই কবরের চারদিকে সোনা দানা দিয়ে রাখত তারা কিন্তু এতে তো আজাব থেকে তারা মুক্তি পাওয়ার কোনো রাস্তা বের হয় নাই এখনো পর্যন্ত ভিতরে গিয়ে দেখা যায় যে এখানের মধ্যে এটা আছে সেটা আছে কি কি উল্টাপাল্টা তারা করেছিল হাজার হাজার বছর হয়ে গেছে কিন্তু এটা এভাবে আছে আমার ভাইয়েরা আমার বোনেরা কাজেই মাল নিয়ে যেন কোনো সময় আমি বকালতি না করি আমি যেন বকিল না হয়ে যাই আমি যেন কৃপণতা না করি আমি যেন স্টেঞ্জি না হয়ে যাই এটা যদি আমি হয়ে যাই তাহলে আল্লাহ সু ভায় না হওয়া তাহলে আমাকে পছন্দ করবেন না মাল আল্লাহ দিয়েছেন আপনি আল্লাহকে দিয়ে দেন আল্লাহ রব আলমিনা আরও আপনাকে দিবেন যারা হাত বন্ধ করে বসে থাকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে দেন না আর আপনি বন্ধ হাত থাকলে পাবেন কি করে হাত মেলানো না থাকলে আপনি পাবেন এই যারা আল্লাহর রাস্তায় দেয় এদেরকে আল্লাহ রসুল ভালো বলেছেন বলেছেন হাতের চেয়ে ভালো আলিয়া খাইফলা উপরের হাত নিচের হাতের থেকে উত্তম আলিয়া গিভিং হ্যান্ড বেটার দেন রিসিভিং হ্যান্ড কাজেই যেই হাত দেয় কোন কিছু নেওয়া দেওয়া করতে হলে মনে করেন একটা পয়সা আপনি নেবেন এবং দেবেন আমার ভাইরা। এই পয়সা নেওয়া দেওয়া টাকাই আপনি নেবেন মনে করেন একটা টাকা আছে এটা আপনি যদি দিতে চান তাহলে আপনি আপনার হাত উপরে নিতে হবে উপরের থেকে আপনি নিচে এই হাত দিলো আর এই হাত নিলো। এই হাতের থেকে উপরের এই হাতটা আল্লাহ সব ভায় না হওয়া তা আল্লাহ কাছে উত্তম আল্লাহ এই হাতটাকে পছন্দ করেন কাজে আমরা যেন কোন সময় বখালতি না করি আমরা যেন হয়ে না আমরা করি যারা বখিল হয়ে যায় তাদের জীবনে কিন্তু দুঃখ আছে। এই দুনিয়ার মধ্যে বখিল হয়ে যাওয়ার কৃপন হয়ে যাওয়ার সব থেকে বড় এক্সাম্পল আল্লাহ সুবাহ সুরাতের মধ্যে দিয়েছেন তার নাম হলো কারুন লবহ কৌমুলফরে কারুন কার কারুন সিল কৌমি মৌসা মৌসা فَبَغَى সম্পর্দায় अल्ला माल से तर सीमा लंघन करल्ला करण के कतो माल दिए एक्साम्पल आल्ला दीचन माल की पर नाई खाली माल रखार्ज गोडाउन लागे जे स्टोर रूम लागे ये गोडाउन एवं स्टोर रूमर जे अपनाररजा आई दरजाएं दरजार कड़ा आरजार कड़ा तला लगाते हैं আর ওই তালা লাগাতে এবং খুলতে যে চাবির দরকার হয় আল্লাহ রবাহি হাহু কারনের সমস্ত গোডাউন গুলোর দরজার তালার চাবির সংখ্যা এত বেশি ছিল চাবি কত বেশি হাহুসবাহ যে একটা বিশাল উটের বাহিনীরও কষ্ট হয়ে যেত এটাকে বহন করতে দেখেছেন কত মাল আল্লাহ তাকে দিয়েছে এই মাল তো আমি নিজে কষ্ট করে অর্জন করেছি এই মাল তো আমি নিজের থেকেই নিয়েছি এটা তো তোমার কিছু না তুমি আল্লাহকে আমি কেন দেবো আল্লাহ তোমাকে মাল দিছে না মাল তো আমি ভালো কারবারই ভালো বিজনেস করতে পারি ভালো ব্যসা করতে পারি সেজন্য আমি মালের মালিক ইটস মাই হিন আই হ্যাভ টু এনজয় ইট ইস নট ইয়র্স তুমি তো বেটা নিজে গরিব মানুষের মাল দেখলে হিংসা হয় জন্য জাকাত দি আমিও তোমার মতো গরিব হয়ে যাই এরকম একটা ফোন দিই তুমি এঁটেছ কাজে আমি ওর মধ্যে নাই মূষা তুমি তোমার রাস্তা মাপতে পারো আল্লাহ সুবাহ কারণকে বার বার মুসা আলহিসের মাধ্যমে রিমাইন্ডার দিলেন কিন্তু মুসা আলহিসের কথা কারুন শুনল না শুনলে কি হলো আমি আল্লাহ কারুন এবং কার যে মালামাল ছিল सबकिटर संगे दिले डूबी ग छात्र इजिप्टे मिसरे गुहैर ए कारून से आन लेक बड़ो प्राय एक हजार एक मत जमीन सेक हो ग এবং কত গভীর আল্লাহ রব আল ইনি ভালো জানেন এক ছাত্র আজহারে পড়তে গিয়ে ওই লেকে ছাত্রাইতে গিয়ে ওই ছেলে ডুবেও সেখানে মারা গেছে আল্লাহ কারনের পুরো এরিয়াটাকে মাটির নিচে ডাবায় দিয়েছেন এখনো ওই এরিয়ার লোকজন জানে না যে এটার গভীরতা কত বেশি এবং কোথায় কারণ ছিল কি ছিল এখনো পর্যন্ত আপনি গেলে বোহায়রত কারণ কারুন লেক বলা হয় আপনার কায়রো থেকে বেশ অনেক দূর গিয়ে ফাইম এর পরে গিয়ে আপনার বুহাই মাটির নিচে তাকে সাহায্য করার আর কেউ ছিল না আর সে কারো থেকে সাহায্য পায়ও নাই কি হলো পরে? আমরা বলবো আপনাদেরকে তবে বিরতির পরে এসে see all of you soon after the break stay in front of television screen assalamu alaikum wa rahmatullahi wa barakatuh <laughs> सत्य ता ब देख सत्य उन्मोचन आज रत नुन सम्प्रचार सकाल साढ़े सतट देशे যে কোন সমে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন দেই পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে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 ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না আসুন রসুল সাল্লি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহিনের দর্শে আমার সাথে থাকুন দেখুন সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম ওরাকাম পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মানুষ যদি বকালতি করে মানুষ যদি কৃপনত করে কি হয় সেই সম্পর্কে আমরা কারুনের কাহিনী আপনাদেরকে বলছিলাম যেমন আল্লাহ সুহান সুরাতের শেষে কারুনের কথা বলেছেন সেই প্রসঙ্গ আমরা নিয়ে এসেছিলাম আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে কেয়ামত পর্যন্ত যেতে থাকবে তাহলে লাভ কি হয়েছে কারণ সবার কাছে একটা এক্সাম্পল হয়ে গিয়েছে আমি আমার ছাত্রদেরকে বলেছিলাম একই জামানায় দুইজন লোক ছিল নাম প্রায় কাছাকাছি সামান্য একটু পার্থক্য একটা অক্ষরের পার্থক্য একজন হলো হারুন আর একজন হলো কারুন একজন হা দিয়ে আর কফ দিয়ে আমরা হারুন হব। আমরা কেউ কারুন হব না হারুন হলো মুসা আলহিসামের ভাই হারুন তিনিও তো একই সময় নবী ছিলেন সবাই আপনারা হারুন হবেন কেউ কারুন হবেন না প্লিজ हारन एवं कारून हाथ यो पार्थक्य पार्थक्यर कारण दुजे जीवन पथे कत पार्थक्य हो गए सम्पत्ति पृथ्वी ते रेखे चले जाब आत सम्पत्ति अर्जन करें ना क्यों जो आल्ला रास्ते अपनी सम्पत्ति के व्यय ना करें तो्लाह रबुल आलमीन आप छाड़बें ना अल्लाह अपना के, अल्ला के शिद যারা বাকালাতি করে বাকালাতির মধ্যে মেইনলি ওই জিনিসটা আসে যখন আল্লাহর হককে আদায় করা হয় না এটা হলো সব থেকে বড়ো বকিল আর আল্লাহর হকের মধ্যে ফরজ হক হল জাকাতের হক হ্যাঁ আপনি আপনার ফরজ হক আদায় করেছেন জাকাত দিয়েছেন এরপর হয়তো দান খয়াত আপনি কম করেছেন বেশি করেছেন বেশি করা উচিত এরপরে কেউ কম করেছে কিন্তু ফরজ যখন আদায় করেছেন জাকাত আপনি ঠিক মতো দিয়েছেন পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন এরপরে হয়তো আল্লাহ রব্লা আলমিনের কাছে কোনো মতে মাপ পাওয়া যেতে পারে কিন্তু পয়সাকে তো ধরে রাখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে দেন নাই এই পয়সার মালিক আপনি ছিলেন না এই পয়সা আর একজনের কাছে ছিল আল্লাহ তা কিছু দিনের জন্য আপনার হাতে পয়সা দিয়েছেন এই পয়সা এমন এক জিনিস আপনার হাতে থাকবে না ইট উইল মুভ ওয়ান এটা আর কাছে চলে যাবে কাজেই اپنر جو اللہ خورو اللہ رب الف আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে তোমরা মুশগুল থাকবে অ্যাক্টিভ থাকবে তোমাদের মাল এবং জান খরচ করে মানুষের মালের মোহব্বত যেহেতু বেশি সেজন্য আল্লাহ সুপ হ্যা না হুয়াত মালের কথাটা জানেরও আগে বললেন ওই যে কথা আছে না গল্প আছে যে এক লোক এক ডাকাতে এসে তাকে হামলা করেছে লোকটা হামলায় মারাও গেছে যখন মারা গেছে পকেটের এখানে তার হাত এরকম পাওয়া গেছে কারণ হলো ওই যে পকেটের মধ্যে তার পয়সা ছিল যেন জান চলে যাবে মাগার মাল নেহি দে এমন আছে জান দিয়েই মালের হেফাজত করতে যায় শেষে জান চলে গেলে আপনি মাল দিয়ে কি করবেন এই জন্য আল্লাহর আলমিন কোরআনের অসংখ্য জায়গায় জানের আগে এমন কি মালের কথা বলেছেন এই মাল যদি আল্লাহর রাস্তা এনফাক করা যায় খরচ করা যায় সেটাই হলো আল্লাহ সব হান হোয়া তা আয়ালা পছন্দ করেন আর যদি আপনি মালকে রেখে দেন এরকম আপনার কেয়ামতের খুব বড় বড় হয়ে আপনার মুখমন্ডল ধারজিবিল فبشرهم بعذاب أليم يوم يحما عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوكوا ما كنتم تكنزون زراء مالا مال जमा जमाई रबका अवस्था की दिन ये मालामाल जहां नाम आगुने गरम करा तर पीठ से पेटे सेक दे कपाले शेक दे माल दिए সেদিন তাদের অবস্থা কি হবে আর তাদেরকে বলা হবে এই হলো যে মাল তোমরা জমা করেছিলে ওই মালের তোমরা গ্রহণ করো তখন তাদের অবস্থা কি হবে তখন মানুষ বড়ই বিপদে পড়ে যাবে পৃথিবীতে দরকার আছে। কিন্তু এত বেশি দরকার না যে মালের কারণে আপনি আল্লাহকে ভুলে যান আর মাল খরচ করতে আপনি কখনো কৃপণতা করবেন না ওই মাল হলো ভালো মাল যেই মাল আল্লাহর রাস্তায় খরচ হয়ে যায় এই জন্য কোয়ালিটি মোমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনী কোথাও বলেছেন আমি আল্লাহ তাদেরকে যেই মাল দিয়েছি যেই রিজিক দিয়েছি যে সম্পদ দিয়েছি তার কিছু অংশ তারা ব্যয় করে আপনি সব আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে এটা জরুরি না কারণ আবু বকরের মতো মানুষ হয়তো কম পাওয়া যাবে কিন্তু আপনি আপনার একটা অংশ অবশ্যই আল্লাহ সুহানা হুয়া তাল কাজে আপনাকে ব্যয় করতে হবে আল্লাহ সুভান কাজে যদি একটা অংশ আপনি ব্যয় না করেন আমার ভাইরা আমার বোনেরা তাহলে আল্লাহ আপনার এই থেকে একসেপ্ট করবেন না আপনাকে আল্লাহ রেহাই দিবেন না আর যারা এই মাল নিয়ে বকালাতে করে আল্লা দিন যারা নিজেরা বখিল হয় মানুষদেরকে বখিল হইতে বলে तेज बड़ोधरण शास्ती अपेक्षा कर कारण य माले मालिक तो आनी ना मालिक हलन आल्लाजी माल के आनी आल्ला रास्त दीबें समाजे जाओ बसी धनी हो जाब आसी गरीब होन हल हो धनीरा तर जीकमत देना धनीरा तर सम्पे हक आदाय त नियमित भावे निर्दिष्ट हारे सूद खे जा बैंकगुलो तेज दीबे और गरीब मानुष रक्त चुष्टे चुषते खाई खाईते जाए यह कैपिटालिजम सूद यहूदा जो सूद यूजारि शुरू कर मध्य दिए एक ग्रुप बड़ी होते चलेसे आर ग्रुप पथर फक और फकर हो दस तला गास्तलार व्यवधान समाज ब्रास कर আল্লাহর আলমিনতা এত বেশি হোক আল্লাহ পয়সা সবার হাতে কিছু না কিছু থাকুক যাতে করে তোমাদের ধনীদের মধ্যে সম্পদটা যেন লিমিটেড না থাকে সেজন্য আল্লাহ সুভানা তাহলে জাকাতের ব্যবস্থা করেছেন সদাকাতের ব্যবস্থা করেছেন विभिन्न दान व्यवस्था करलेंटरिशन व्यवस्था कर ददकाय जारियार व्यवस्था कराते मालामालो शुदुम्रनिधे हाथों कुखिगत हो ना थे बर धनीर हाथ सम्पे किसुश जान गरीबी हाजिर है तब क्रय क्षमता बढ़े सबर मध्य अपन इकोनमर चाकाटा घुरते थको गरीब मानुष अवस्थाओ भो আর ধনী মানুষের অবস্থা আরো ভালো হবে তাদের কোনো লস হবে না কোনো ক্ষতি হবে না সেটাই আল্লাহ করেন। গরিব মানুষকে যদি আপনি শরিক না করেন তাহলে আল্লাহ সুবাহ তারা মূলত কাফের হয়ে গেল। আপনি যদি আল্লাহর কোনো ফরসকে না মানেন তা তো কাফের হবে নি যারা বিশেষ করে জাকাত দিবে না তারা কাফের হয়ে যাবে আর এখানে বকালতি বলতে মেইনলি যারা জাকাত দিচ্ছে না তাদেরকে আল্লাহ সু ভায়ন হুয়া কোনো অবস্থাতেই ছাড়বেন না কারণ এটা আল্লাহ সু ভান হুয়া কাছে অনেক বড় জিনিস তাহলে আমরা এটা বুঝতে পারলাম সম্পদ আল্লাহ তা দিয়েছেন সম্পদের মূল মালিক হলেন আল্লাহ এই সম্পত্তি আমরা আল্লাহ সুভায়না হুয়া তাল কাছে ব্যয় করব আল্লাহর কাজে ব্যয় করব আল্লাহকে দিব আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে আরো বেশি দিবেন কাজেই আপনারা সবাই সম্পদের হক আদায় করবেন আর বখিল হয়ে কেউ থাকবেন না কৃপণ হয়ে কেউ থাকবেন না কৃপণদেরকে কেউ পছন্দ করে না আল্লাহও পছন্দ করে না কাজেই যাদেরকে কেউ পছন্দ করে না সেরকম হওয়া তো কোনো অর্থ হয় না আল্লাহ তাল আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিন আমিন। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক মোবারকবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে আবারও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু Oh, oh, oh, oh, मान सत्यबादित उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिने भूषण ए सम्पर्बी मुहम्मद रसुल्लाह सल्लाह आल्लम शिक्षा समूह की हुसेन। एक आदर्श मुसलिमचय जानते हुए प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शमूह মঙ্গলবার সকাল নেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভন ওপশন ইউজ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 ইসলামের শ্রেষ্ঠত্ব আজ রাত সাড়ে এগারোটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায়